طيب يا سيدي السلام عليكم ورحمه الله وبركاته <تصفيق> الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الامين اما بعد قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم لقد كفر الذين قالوا إلا الله ثالث ثلاثة وما من إله إلا إله واحد أبو الثيد إسلام في الديني بندوقن. الله رب العالمين جعبتي وفرشون شهر ونبي محمد مصطفى صلى الله عليه وسلم অনেক অনেক গরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহ আলহ আল্লাহ বাবা আরেক ভাইরা আজকে যেই বিষয়ের সম্পর্কে আলোচনা করার ইচ্ছা করেছি সেই বিষয়টির শিরোনাম হচ্ছে পীর ও মাজার গোড়াটাই ভুল অর্থাৎ পীর এবং মাজারপন্থী বা তন্ত্র ও তন্ত্র যেটা আমরা বিভিন্ন দেশে বিশেষ করে আমরা আমাদের নিজের দেশে দেখে থাকি সেই বিষয়টি উপরে বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি যে তাদের পোশাক পরিচ্ছদ থেকে নিয়ে অনেক কিছুতেই ইসলামেরই সিলেবাস বা পোশাক পরিচ্ছদ বা রীতিনীতি আমরা দেখে থাকি এবং আমরা মনে করি হয়তো এরাও মুসলিম এবং ভালো মুসলিম কিন্তু আমরা কোরআন এবং সুনতের দলিল ও প্রমাণ অনুযায়ী তথ্য অনুযায়ী আমরা জানার চেষ্টা করব যে তাদের এই সমস্ত কার্যকলাপ কতখানি সম্মত এবং কতখানি অসরিয় সম্মত কতখানি তাদের কাজগুলি প্রথম সহিংশগুলি আলোচনা করা হবে ইনশাল আমরা এর নাম দিয়েছি গোড়াটাই ভুল গোড়াটাই গোলক কেন আমরা জানার চেষ্টা করব কেন বন্ধুগণ এই পীরতন্ত্রে বা এই মাজারপন্থী বা মাজারের যে সমস্ত নিয়ম নীতি যারা মেনে চলে বা পীরের যে সমস্ত নিয়ম নীতি তাদের মুড়িগ্রাম মেনে চলে সংক্ষিপ্ত কথায় এই পীরতন্ত্র ও মাজারতন্ত্রের একটি বিশ্বাস হচ্ছে বা এই জগতের একটি ক্লিয়ার বিশ্বাস হচ্ছে যে মানুষ আল্লাহ হয়ে যায় কথাটা শুনে খারাপ কেমন না কিন্তু আলোচনায় আমরা বলবো বা বলার চেষ্টা করব যে কিভাবে এই জগতে একজন মানুষ আল্লাহ হয় আমাদের এটা বিশ্বাস আছে যে একজন মানুষ আল্লাহ হতে পারে কিংবা আল্লাহ স্বয়ং মানুষের মধ্যে চলে আসতে পারে যদি আল্লাহ স্বয়ং কোন মানুষের মধ্যে কোন পীরের মধ্যে চলে আসে বা তাদের ভাষায় কোন ওলির মধ্যে চলে আসে তাহলে মনে হচ্ছে আল্লাহরই দরকার পড়েছে মানুষের কাছে জন্য আর যদি নেন আল্লাহ কোনো মানুষের মধ্যে আসে না কিন্তু কোনো মানুষই আল্লাহর কাছে বা আল্লাহর ভিতর বিহীন হয়ে যেতে পারে আল্লাহর সাথে মিশে গিয়ে আল্লাহ হয়ে যেতে পারে তাহলে এখানে বিরাট ক্ষমতা মানুষের তাহলে আল্লাহ এবং মানুষের মধ্যে পার্থক্যই বা কি থাকবে যাই হোক তাদের গোড়াটাই ভুল এই শিরোনামের প্রথম কথাটাই হচ্ছে এই বা বিষয়টি হচ্ছে এই যে পীর বা তাদের আত্ম এবং বিশ্বাস যে এখানে কোনো পীর বা ওলি আল্লাহর সাথে বিলীন হয়ে যেতে পারে বা আল্লাহ সেই পীরের মধ্যে অবতরণ করতে পারে বলবেন এ কথা এবং এর প্রমাণ কি বীরতন্ত্রে একটি সোজা জিনিস আছে বা একটি স্পষ্ট বিষয় আছে যেই মুরিদ হয় তাদেরকে সেই কাজ প্রথমে শুরু করতে হয় সেগুলোর নাম হচ্ছে জিকির মহফিল এই মাধ্যমেই তাদের শুরু হয়ে যায় মুরাকাবা এবং মুসাহাদা মুরাকা এবং মুসাহাদা শব্দগুলি আরবি এর বিস্তারিত আলোচনা করা যেতে পারে কিন্তু সংক্ষিপ্ত আকারে বলা যেতে পারে मोरक मान मशादा मानदर भा साधन साधक साधना साधक साधना हिंदु मतब ওই জন্য ওদের ওদের পন্ডিতদেরকে বলা হয় সাধু বা সন্ন্যাসী যাই হোক এই মোরাকবা এবং মোশাহাদা মানে ধ্যান করার সময় একজন ব্যক্তি অনেকগুলো স্তরে যায় এক একটা স্তরে উন্নতি লাভ করে এই উন্নতি লাভ করার ধাপ এরা বলেছে ফানা ফানা হওয়ার স্তর কি বলেছে ফানা হওয়ার স্তর তো ফানা হওয়া মানে কারো মধ্যে বিলীন হওয়া আসলে কিন্তু আরবি শব্দ অর্থ অন্য ফানা মানে কিন্তু হবে কিন্তু ওরা ফানার অর্থ কি করেছে বিলীন হওয়া যাই হোক ওদের যেটা অর্থ আমরা সেটার উপরে চলছি তো পীর সমাজে বা পীর তন্ত্রে একটি স্পষ্ট নিয়ম বা নীতি আর একটা বিশ্বাস বিরাজ করে সেটি হচ্ছে ফানা হওয়ার নিয়ম বা জিকির ফিকিরের মাধ্যমে মোরাকা বা মোশায় মাধ্যমে অতপর হওয়ার একটা নিয়ম পদ্ধতি আল্লাহর ধ্যানে কোথায় অর্থ তারা করেছে এলমে তাসৌফ সাধনার ক্ষেত্রে সাধকের আধ্যাত্মিক উন্নতি অগ্রগতির কয়েকটি অবস্থাকে হানা বলা হয় সাধক মানে কোন পীর বা অলি সাধনা করার সময় যখন সে মোরাকাবা মোশা আদা করে কিংবা হওয়ার জন্য চেষ্টা করে সেই সময় আধ্যাত্মিক উন্নতি হয় আধ্যাত্মিক উন্নতি মানে যেটা দেখা যায় না আন্তরিক উন্নতি লাভ করে সেটা ওরাই বুঝে মানুষ বুঝবে না তো বলছে আধ্যাত্মিক উন্নতি ও অগ্রগতির কয়েকটি স্তরের নাম কি কয়েকটি স্তরেরও বর্ণনা দিয়েছেন তারা বলছেন প্রথম স্তরটির নাম হচ্ছে সানাফি শেখ আর দ্বিতীয়টার নাম হচ্ছে আর তৃতীয়টির নাম হচ্ছে যারা আপনারা তাদের কোনো বই পুস্তক যদি পান তাহলে পড়ে নিবেন এটা আমাকে আর এর কোন উদ্ধৃতি দেওয়ার বা এর কোন হাওয়ালা দেওয়ার প্রয়োজন নেই যে কোনো সুতি কোনো পীর তাদের তালিম এবং শিক্ষায় যদি শিক্ষার বইতে যদি যান তাহলে এই জিনিসগুলি পাবেন যাই হোক फानाफी भाषा मध्य मरें तीन स्तर आई कथा समय एम ध्यान करबसे अपन शेख चेहरा আর আপনার পীরের পীরের চেহারা এমন করে ভেসে উঠবে এবং ধীরে ধীরে আপনি পীরের সাথে মিশে যাবেন মানে আপনি আর পীর কোন পার্থক্য নেই এবার এই নিয়ম এমনভাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের মোড়াকাবা হবে যে ধীরে ধীরে আপনি আল্লাহ রসুল সাল্লু সাল্লামের মধ্যে বিলীন হয়ে যাবেন মিশে যাবেন আর সবচেয়ে উপরের স্তরটির নাম হচ্ছে ফানা ফানাস আল্লাহর মধ্যে বিলীন হয়ে যাওয়া মানে আপনি এমন করে এই ফানাফিজ শেখুর রসুল তারপরে তৃতীয় স্তরে যখন যাবেন তখন এইভাবে সাধক সাধনা শুরু করবে বা মুড়ির মুরাকালা শুরু করবে বা এমন ইবাদত শুরু করবে এমন ধ্যান শুরু করবে যে ধীরে ধীরে সে কি হয়ে যাবে বলবে আমি আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছে আল্লাহর মধ্যে মিশে গেছে এবার কোন মানুষ যদি আল্লাহর মধ্যে মিশে যায় তাহলে সেই আসলে কি হল আল্লাহরই অংশ হল কি হল না বা ওই লোকটাই আল্লাহ হলো কি হল না আর যদি বলেন যে না সে আলাদে তো আর বিলীন হওয়া গেল না কিন্তু ওদের কোথায় বিলীন হয় এবং এই বিলীন হওয়ার ব্যাপারে থানা হওয়ার ব্যাপারে যেই সাধু আর তাদের ভাষায় যেই ওলি বা যেই পীর सब चे प्रथम सब चेसिंग दबी से मनसुर हल्ला हल्ला बड़ मास्टर जो बिलीन हवारनल हकल अन हक हक मान्लाई ना तर प्रचुर পীর বলেন আর ওলি বলেন যারা এর বিলতার দাবি করেছে তার মধ্যে বলা হয়েছে সে নাকি বলেছিল আমি পবিত্র মোস্তামের সম্পর্কে বুঝতে পারছেন এগুলো কিন্তু তাদের নিজের বইতেই লেখা হয়েছে এমনসুর আল্লাহ যখন এটা দাবি করে তখন সেই যুগের বাদশাহ যে দাবিটা ছিল প্রায় তিনশো নয় দিকে বা তিনশো হিজরির পরে পরে তাকে বোঝানো হয় তাকে ধরে নিয়ে এসে কারাগারে ভর্তি করে এবং তাকে ইসলামের জ্ঞান এবং ইসলামের সঠিক আকিরা দেওয়া হয় শেষ পর্যন্ত সে তারে এই দাবি যখন না মানে তখন বাদশাহ এক ফরমান জারি করেছিল যেই ফরমান অনুযায়ী নয়শো চোদ্দ খ্রিস্টাব্দে বাদশাহ ছিলেন আল মুক্ত বিল্লা সে তাকে হত্যা করেছিল হত্যা করার পর পুড়িয়ে ফেলেছিল পুড়িয়ে ফেলার পর দাজলার নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল মসহুল কিন্তু তা সত্ত্বে সাধুরা আবার ওই করে ওর পীরা আশ্চর্য লাগে যে মানুষ খোদা বলে দাবি বা খোদার সাথে আল্লাহর সাথে আমি বিলীন হয়ে গেছে কথা বলল তাহলে বিলীন হওয়ার পর সে মানুষ আর আল্লাহর মধ্যে কোন পার্থক্য থাকলো না আর ওই আল্লাহকে এরা হত্যা করে দিল মেরে ফেললো তবু আবার ওদের আল্লাহ মরে নেই আমার হিসাবে যদি আল্লাহ হত্যাই হয়ে যায় তাহলে আল্লাহ হয়ে ওটা আর যদি আল্লাহ হত্যাই হয়ে যেতে আমাদের আল্লাহ এবং আল্লাহ পরিচয় একটু পড়ে দিচ্ছি যাই হোক যারা এটা মনে করে যাদের বড় বড় পীরেরা এটা মনে করে যে মানুষ ফানা হতে হতে আল্লাহর মধ্যে বিলীল হয়ে যেতে পারে মানে মানুষ আর মানুষ থাকে না সে আল্লাহ হয়ে যায় हिंदुरा राम के भगवाना राम भगवान क्योंकि राम तो अजोध्रहण कर राजा दशरथ राजा दशरथ राम আর সে জন্মগ্রহণ করলো ঈশ্বর রামের আকৃতিতে পৃথিবীতে এসেছে ওইদিকে আল্লাহ নেই পৃথিবীতেই তখন আল্লাহ চলে এসেছে যাই হোক মানে আল্লাহ একজন মানুষের আকারে পৃথিবীতে এসেছে আল্লাহ মানুষের আকার ধারণ করে এবং মানুষ অনেক সময় ভগবান হয় এটা হলে হিন্দুতে আঁকি স্বয়ং খ্রিস্টানদের ওই আঁকিল তারাও কি বলেছিল যে ঈশা হচ্ছে আল্লাহর পুত্র আর কিউ বলেছিল যে না ঈশাই হচ্ছে আল্লাহর ঈশাই হচ্ছে আল্লাহ সেও ওই ঈশার আকারে আল্লাহ পৃথিবীতে চলে এসেছে এখন কেউ কারো আকারে পৃথিবীতে আসলো আর কোনো বেশি জবন্ন কেউ এরকম আশীর্বাদ বা বিশ্বাস রাখে সেজন্য আমি বলেছি যে তাদের গোড়াটাই গোল যদি কেউ এরকম আশীর্বা রাখে তাহলে তার ফেসেলা কি ইসলাম কি বলেছে একটু শোনেন প্রথমে মনে রাখতে হবে যে আল্লাহ তালাকে আমাদের জানতে হবে প্রত্যেক মমিনকে এবং মুসলমানকে আল্লাহ তালার পরিচয় হিসাবে কোরআন মজিদ আল্লাহ বারংবার তার পরিচয় দিয়েছে অত কিছুর প্রয়োজন নেই একটি ছোট যেটা আপনারা সবাই জানেন মুসলিম সমাজের অধিকাংশ মানুষই সেটা জানে তার নাম হচ্ছে সুরা এখলাস বা কুলহু আল্লাহ আহক সেখানে আল্লাহ কি বলছেন বলে দাও আল্লাহ এক আল্লাহ এক এখন কেউ যদি দাবি করে থানা হওয়ার কারণে যে আমি আল্লাহর সাথে বিলীন হয়ে গেলাম তাহলে পৃথিবীতে যদি আল্লাহ হলো আচ্ছা আল্লাহ আল্লাহ ও বলছেন মুখা পেখি নন আর যারা এরকম দাবি দোকা করেছে এরা মুখাফেখি ছিল না ছিল না এরা তো খাওয়াও খেয়েছে পায়খানাও করেছে শেষ পর্যন্ত হত্যা করে দিয়েছে তো নিজের হত্যা ব্যাপারে তো মানে নিজেকে থামাতে পারেনি আল্লা কে হত্যা করছে আল্লাহ মারা যাচ্ছে হত্যা হয়ে যাচ্ছে এবং আল্লাহর সমতুল্য কোন কিছু নয় তাহলে আল্লাহ একটি স্বতন্ত্র সত্তা তিনি একক তাকে দুই করা যাবে না এবং দুইটা মিলিয়ে তাকে এক করা যাবে না তিনজন মিলিয়ে তাকে এক করা যাবে না আল্লাহ স্বতন্ত্র সত্তা এবং পাক ও পবিত্র তিনি পৃথিবীকে এবং জমিনকে সৃষ্টি করার পর পরে সমুন্নত হয়েছেন কথা আল্লাহ তালা কোরআনে বারংবার বলেছেন আলাল তিনি আরো সে সমাসীন হয়েছেন আরস থেকে তিনি কখন পৃথিবীতে আসেন তার কথাও কোরআন এবং আমরা কোরআন শরীফের এই আয়াত শুনবো আল্লাহাবুল সুরা মায়ের তিয়াত্তর নম্বর আয়াতে বলছেন তারা হয়ে গেছে কোন সন্দেহ নেই আল্লাহ স্পষ্ট তারা হয়েছে যারা বলেছে কারা বলেছিল কি তিনজনের এক বা তিনজনের সমষ্টিতে এক সে হচ্ছে মরিয়াম আলহাম ঈশা আলহ ইসালাম আর আল্লাহ তিনজন মিলে এক অর্থাৎ আল্লাহকে তারা তিন ভাগে বিবক্ত করে এক আল্লাহ বলেছিল তারপরে বলছে ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ আল্লাহ বলতেন জেনে রাখো আল্লাহ একই সত্তা আল্লাহ এক ওদ্বিতীয় ওয়াইল্লাম ইয়ান্তাহু আম্মা ইয়াকুলুন যারা ওরা যা বলছে তা থেকে যদি তারা না ফিরে আসে লাইমাসানাল্লা লাইমাসানাল্লা যিন কাফুরু মিনহু মা'আবুন আলীম তাহলে এরকম কাফেরদের অবশ্যই শক্ত আযাব পৌঁছাবে বা সব তো হবে ভাই যারা আল্লাহকে তিন অংশ বিশ্বাস করেছে এক মনে করেনি তারা যদি কাসর হতে পারে তাহলে যে মানুষ নিজেকে বলে আল্লাহ তাহলে সে কেন হবে না কিংবা যে মানুষ মনে করে যে পৃথিবীতে অনেক অনেকগুলি আল্লাহ আল্লাহ সব বিলীন হয়ে যেতে পারে তাহলে অনেকগুলি আল্লাহ হয়ে যেতে পারে নাকি যদি এরকম হয় তাহলে তারা কেন কাসর হবে না তারা কোানুজি দাল্লাহ তাআলা রুবুল সেলিম লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্না আল্লাহু ওয়াল মাসীহ ইবনু মারইয়াম তারা কাফির যারা বলেছে যে মাসীহ হচ্ছে ইন্না আল্লাহু ওয়াল মাসীহ ইবনু মারইয়াম যে মাসীহ ঈসা আলাইহিস সালাম যে মরিয়মের পুত্র সেই হচ্ছে আল্লাহ পৃথিবীতে একজন নবী যেই নবীর বিশেষ অলৌকিক ব্যাপারে তার জন্ম হয়েছিল তার পিতা ছিল না আল্লা তালার আদেশেই জন্মগ্রহণ করেছে এরকম নবীকে কেউ যদি বলে ইন অবশ্যই আল্লাহ সেই আল্লাহ যদি কেউ বলে কাতের হতে পারে তাহলে কেউ যদি ইবনে আরবি বলে যে ইবনে আরবির মতো লোক যদি দাবি করে আনাল হ্যা আমি আল্লাহ আনা সুবহানি যদি কেউ দাবি করে আর এই দাবিকে যারা সমর্থন করে পৃথিবীতে তাহলে তারা কি কাতের হবে না এখানে তোরা তিনজনকে মিলিয়ে একটা বলেছিলাম তারা যদি আল্লাহ বলে আল্লাহ হওয়ার ক্ষমতা রাখে রাখে এই সমস্ত আকিদার আছে তারা তাহলে তারা কেমন করে ভালো হবে এবং কেমন করে সঠিক পথে থাকবে সেজন্য বলেছি যে তাদের গোয়াটাই আল্লাহ আল্লাহাবুল আলমিন বলছেন আল্লাহর পুত্র ঈসা হচ্ছে তাদের মুখের কথা এটা কোন আসল কথা না এটা মুখের কথা যারা বলবে ইবনে আরবি আল্লাহ বা যারা বলবে যে মানসুর হাল্লা আল্লাহ বা যারা বলবে যে অমুক পীর এবং আল্লাহ মানে ইহুদি এবং খ্রিস্টানদের পূর্বে এরকম ধারণা ছিল এরা ওদের মতো কথা বলছে আল্লাহ এদের ধ্বংস করুক আন্না ইউফা কোন সংক্ষিপ্ত কথা হলো এই যে আল্লাহ নয় মনে করে আল্লাহ পৃথিবীর যেত কাল্লা তত আল্লাহ এরকম নয় কিংবা পৃথিবীর কোন বিশেষ ইবাদতারের মধ্যে আল্লাহ প্রবেশ করে তাও না পৃথিবীর মনসুর হাল্লা এবং এরকম লাখো হাল্লাস যদি একদিকে হয় নবী মহম্মদ মাধ্যমে আল্লাহ আমাদের মধ্যে আসতে পারে বর হয়ে যেতে পারে যেমন জিন আর করে তাহলে সে মানুষ কিভাবে মুসলমান হতে পারে আল্লাহ একটি স্বতন্ত্র রাহার সত্তা তিনি আকাশ জমিনকে সৃষ্টি করার পর পুরোপুরি মখলুক থেকে তিনি পৃথক সৃষ্টি জগৎ থেকে তিনি পৃথক পুত্র পবিত্র তিনি আরো সে সমাসীন হয়েছেন সমুন্নত হয়েছেন সেখান থেকে তিনি পৃথিবী চালান বান্দা কোনদিন কশ্চিন কারো কোন আল্লাহ তালার সমতুল্য তো দূরের কথা বিলীল হওয়া তো দূরের কথা তার মতো হওয়া তো দূরের কথা তার কোন কিছুর মতোই হতে পারে না কামিথলে সেইজন আল্লাহ আসলামিউল বাসীর আল্লাহর সমতুল্য কোন কিছু নয় संक्षिप्त आकार द्वित गोलोना गोलो गोलो कर द्वित गोलत माता मानसमुखी कबरमुखी मुसलमान आल्लाखी जेदी लाइल्लाह पढ़े आल्ला सर सत्य को उपास्य नहींदिन से उपासना कर उद्देश्य যা কিছু করবে কার সন্তুষ্টির জন্য আল্লাহর উদ্দেশ্যে যখন তার বিপদ আপদ হবে কার কাছে যাবে আল্লাহ তালার কাছে ইবাদত করবে কার আল্লাহ তালার কিন্তু পীর সমাজ সবসময় মানুষকে কোবরমুখী করে ওদের এই কোবরমুখী দেখে মনে হচ্ছে যে ইসলাম মনে হয় কবর মাজারের ইনাম বলবেন কেমন কথা দেখবেন যেখানে দুনিয়াতে পীর সেখানেই আস্তানা এবং কোবর মাজার নাকি যেখানে কি আছে দর্গা এবং মাজার আছে আর যেখানেই দর্গা এবং উরুষ আছে পীরের বাতশরিক মেলা আছে যেখানে দর্গা এবং মাজার আছে সেখানে মানুষ রান্ন এবং চাওয়া পাওয়ার জন্য সেখানে যাচ্ছে না যাই না যেখানে দর্গা এবং মাজার আছে সেখানে দেখবেন আপনি ক্লিয়ার করে ভালো করে আরো দেখতে পারেন যে ওদের মসজিদ গুলো অত সুন্দর আর চকচক নয় মসজিদে মার্বেল পাথর দেওয়া হয়নি ওখানে কিন্তু আবার যেখানে মাজার আর দর্গা আছে সেখানে ওর সৌন্দর্যতা ওর আবাদ করার নিয়মও আছে সুন্দর করে গোলাপ জল দিয়ে ধুবে সাধারণ পানি না গোলাপ জলওয়ালা পানি দিয়ে মাজার ধোয়া হবে গোবর ধোয়া হবে উপরে যত সুন্দর চাদর দামি চাদর সেই চাদর চড়ানো হবে আবার যত দামি আগরবাতি জানানো হবে আর যত মোমবাতি আর আগরবাতি যা কিছু আছে সব সেখানে জানানো হবে আর মনে হচ্ছে এটাই হচ্ছে আসল ইসলাম বলুন তো এই কাজ করাটা ইসলামের কত নম্বর রুকন যারা ইসলামের রুকন জানে মূল কথা জানে কালেমা নামাজ রোজা হাজ জ मानुष के चलते चल रहा तक चलते मदारे तक चाँदा तक जात प्रयोजन आल्ला मना हम इन কিন্তু কবর এবং মাতারের সম্পর্কে বিশেষ করে এই কোবরের সম্পর্কে ইসলামের বিধান কি আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সম্পর্কে কি বলেছেন আমরা আল্লাহ রসুল সাল্লাম একটি হাদিব যেটিকে আবুল হিয়াজ আল আসাদি বর্ণনা করেন তিনি বলেন যে কাল আলী আলী ইউবনা আবিব আবুল হাইয়াজ আসাদি তিনি বলছেন আমাকে আলী ইবনে আবি তালেব বলেন যদি পীর সমাজ জ্ঞানী হয় তাহলে হজরত আলীর এই কথা রাজি আল্লাহর এই কথা মানা প্রয়োজন আমি বলছি কেন জ্ঞানী হয় এরা মুখে আলী আলীকে আসলে বাতেনি ইমের উৎস মনে করে এটা একটা আলাদা কথা আলোচনা করে করব পীররা দাবি করে যে আমাদের আমাদের বাতেনি ইলিম আছে কান শুন্যত কিতাবে যা আছে আছে তাছাড়া একটা আধ্যাত্মিক ইলিম আছে এই আধ্যাত্মিক ইলিমটা আল্লাহ রসুলের পর এটা পেয়েছিলেন নাকি হজরত আলী রাজি আল্লাহ তাল प्ररण करब ना जे क्ये रसुल्ला प्रेरण कर এখানে যাকে কাজ করতে বলা হচ্ছে তার মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হবে যে খলিফা তিনি আমাকে বলছেন এমন একটা কাজ যেই কাজ আল্লাহ তাকে করতে বলেছিলেন তাহলে এত একটা সুন্দর কাজ আমাকে করা প্রয়োজন কি বললেন হরত আলী নদী আল্লাহ তালু তিনি বললেন আল্লাহ তাদাম কোন ছবি যদি পাও এমন ছবি কোন জীবের ছবি আকৃতি যদি পাও মূর্তি আকারে হোক আর অন্য কিছুতে হোক তাহলে সেটা মিটিয়ে ফেলা কাবরান মুশরিফান আর উঁচু কবর যদি পাও তাহলে সেটাকে বরাবর করে না কবর উঁচু করা যদি থাকে তাহলে কিন্তু আজ যেখানেই পিট যেখানেই দরগা তার ঐ কবরটাই সিমেন্টের তার ঐ কবরটাই উঁচু আর ওর উপরে যা আসা তাহলে এটা কোন আদেশ মানা ওটা এই হাদিসটি থেকে বর্ণিত না আমাকে দেখাতে পারবেন তারপরে নিষেধ করেছেন ও করেছেন যুগ না আলে কবরের উপর কিছু বানাতে নির্মাণ করতে নিষেধ করেছেন আর যতগুলা দর্গা মাজার আছে সেখানে এই দর্গাটা তৈরি হয়েছে কার উপর কবরটার উপর এরকম লোকেরা কি কবরের উপর বানান আর চার যুগ দিয়ে বানান দুটোর মধ্যে পার্থক্য কি হবে উপবা দিয়েছে এই হাদিসটিকে মুসলিম রাহমতুল্লাহ আলহী অধ্যায় বর্ণনা করেছেন হাদিস নম্বর নশো এবার তৃতীয় হাদিস শুনেন তিনি বলেন হাবসা তিনি আল্লাহ রসুল এক গির্জা ঘরের সম্পর্কে বলেন যেটি তিনি হাবসায় দেখেছিলেন মারিয়া তার নাম ছিল মারিয়া সমস্ত ছবির কথা বলেন যেটা তিনি সেখানে দেখেছিলেন উলায়ুসলে ওই সম্প্রদায়ের লোক তাদের মধ্যে যখন কোন সৎ মানুষ মারা যেত কাব্রে হি মসজিদা सब चिकृष्ट मखलुक निकृष्ट सृष्ट जो समस्त लोक सत् मानसि तैयारी এবং এই এদের কাছে ওলি আছে সেখানে এদের কোবর আবাদ করতে হবে সেখানে এই ওলির যদি এরা ছবি নাই না তৈরি করে কিন্তু মনে ছবি অবশ্যই তৈরি করেছে আর এর উপর নির্মাণ করেছে দরগা নির্মাণ করেছে মসজিদ ওখানে ইবাদত করে ইবাদতের যেরকম ফজিলত অন্য জায়গায় মসজিদে মনে করা হয় তারজিলত মনে করা হয় ওই জন্য ওই মসজিদে গিয়ে মানুষ নামাজ করে ওখানে মানুষ জিয়ারত করতে যায়সুল সাল্লাম তিনি বলছেন লাহ আল্লাহ লেহুদি এবং খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ এরা কি করেছে মসজিদে বানিয়েছে আর একটি শেষ হাদিস আপনাদের বলে দিই এবং এই হাদিসটি বেশি ইম্পর্টেন্ট এরকম যারা কোবর এবং মাজার দর্গা আর এগুলো কি বিনের। বিশেষ পরিচয় মনে করে নিয়েছে এবং এগুলোর থেকেই সবসময় এগুলোর মধ্যে সবসময় লিপ্ত থাকে আল্লাহ রসুল সবচেয়ে মন্দ মানুষ যাদের উপর কেমত আসবে দুনিয়াতে যেই সময় কেয়ামত আসবে আর ওই সময় যে লোকেরা বসবাস করবে এগুলা হচ্ছে সবচেয়ে মন্দ মানুষ ওরা হবে কি মন্দ সবচেয়ে মন্দ মানুষ ইন্দামিনেরাহারিনা মান তুদ্রে কোহমুসাহ ওয়াহুম তাদের জীবিত অবস্থায় যখন ক্যামত আসবে আহমাদান এবং অন্যান্য করেছেন একটি কথা জানা দরকার মসজিদ কে কোবর বানানো মানে কি কবরকে মসজিদ বানানোর অর্থ কিভাবে কোবর আসলে ইবাদতের জায়গা না আল্লাহ রসুল তোমরা নয় কিন্তু কোন মানুষ যদি কবরকে ইবাদত গাছ তৈরি করে যেখানে ইবাদত করা হয় সেটা যে প্রকারের ইবাদত হোক সেটা নামাজের ইবাদত হোক সেটা রোজার ইবাদত হোক সেটা তোয়াফের ইবাদত হোক সেটা সেখানে খিদমত করার ইবাদত হোক সেখানে আল্লাহর কাছে দোয়া করার স্থান হোক সেটা কিছু আল্লাহর কাছে চাওয়া পাওয়ার স্থান হোক যদি এরকম করে তাহলে সেটাই বলা হবে এরা মসজিদ বানিয়েছে যেমন মসজিদে সৃজদা দেওয়া হয় যেমন যদি এমন কবর কেউ মানে ভালো করে যত্ন করে সুন্দর করে যে মানুষ সেখানে আসবে সৃজদা করবে আমরা দেখি হাজারো মানুষ সেখানে সৃজা করে তো যারা এইরকম তৈরি করে ইবাদতের স্থান করে সিজা করার স্থান করে কিংবা কবরকে কে বর্বতের মনে করে যদিও কবরকে সিজা না করে কোবরের দিকে মুখ করে সিজা করে এরকম প্রত্যেকটা কাজই হচ্ছে মসজিদ তৈরি করার অন্তর্গত অর্থাৎ একটা মসজিদে যে সমস্ত কাজ হয় ওইরকম কাজ যদি কেউ কোবরস্থানে করে তাহলে তাহলে তাদের সম্পর্কে এই হাদিসগুলি এসেছে মসজিদে মানুষ ইবাদত করে नजर मान्त दिएबर आलि कोबर आई नजर मान्त देवर आने जियारत चादर दे তাহলে সেটাই হচ্ছে কোবর কে মসজিদ বানানোর অর্থ আল্লাহ রসুল সাল সাল্লাম আলাল লাহ আল্লাহ সারা বহুদি এবং খ্রিস্টানদের উপর লনত হোক অভিশাপ হোক তারা তাদের পরিণত করেছে এরকম করোনা এরাই হবে সবচেয়ে খারাপ এবং মন্দমাখলক মন্দ সৃষ্টি যাদের উপর কেয়া মত আসবে এরা হবে সেই লোক যারা কবরকে এরকম করে আল্লাহ রাবুল আলমের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে এই তন্ত্র থেকে এবং তাদের এই আকিদে এবং বিশ্বাস থেকে দূরে রাখেন আমাদের সঠিক মহাসিদ এবং তরহিদ হওয়ার আল্লাহ তৌফিক দান করেন আমরা প্রথম পর্বের আলোচনা এখানে শেষ করছি আগামী পর্বে আমরা দেখব এদের গোড়ায় আরো কি কি গোলত আছে সেগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আসালামাইকুম রহমতুল্লাহ